প্রিয় দর্শক এক মাস রমাদানের সিএম সাধনার পর সবাইকে ঈদ আমাদের। সামনে রয়েছে ঈদ আজকের রাদানের শেষ দিন করছি আল্লাহ আমাদের সিএমকে কবুল করেছেন এবং তিনি কবুল করুন এটা আমরা কামনা করি তার কাছে দোয়া করি মুসলমানের বিশাল একটি উৎসব হচ্ছে ঈদ ঈদ একটি আলহাসাল্লাম যখন মদিনায় আসলেন তখন তিনি দেখলেন মানুষ দুটো ঈদ পালন করছে সুনান আবি দাউদ এবং সুনানি বর্ণিত হয়েছে যেটি আসলেন মানুষের ছিল দুটো দিন যখন তারা এদিনে খেলাধুলা আনন্দ উৎসব করত তিনি জিজ্ঞেস করলেন মাহান كنا نا لعب فيهما في الجاهلية جاهل يجوك ايدو تديني عمرا أنا ندول الله شابون كلا دولا كنتم لكن دو النبي صلى الله عليه وسلم أكتشمت كاركوتها بولن إني بولن إن الله قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر الله تلا إيدو تديني जो दूटो दिन जाहलिया खेला दूल आनंद उल्लास करते दिन बदले उत्तम फितर दिन और एकदल आजहर दिन उत्साह इतिहा चमत्कार नबी महम्मद रसुल्ला प्रवर्तन मदीरसल्लामर मध्य उत्सव प्रवर्तित दर्शक इनका बुझी उत्सव ट कत ग और कत बरकमय अल्लाह तरसुल सल्लासम पक्ष मानव जरूर उपहार ईद मान हि आवदन थे, एबन, थे खुशी फिर आसबा ईद मान हमेशा मानस एकत्रित ईद मान क्यों क्या सरसि खुशी इत्यादि যাই হোক আমরা দেখি প্রতিবছর মানুষের কাছে উপলক্ষ ফিরে আসে মুসলমানদের এক মাস সিয়াম সাধনার পর ঈদ উল ফের এবং তারপর আবার ঈদ উল তাদের কাছে ফিরে আসে। এটি খুশির একটি উৎস একটি উৎসব এবং একটি উপলক্ষ আমরা লক্ষ্য করি আমাদের সমাজে এই ঈদের জন্য আমরা সবাই চাতক পাখির মতো অপেক্ষা করতে থাকি কারণ এই উপলক্ষে আমরা অনেক আনন্দ করি আমরা নতুন কাপড় চোপড় পড়ি আমাদের আবার এই মাসের যে ইবাদতগুলো সেগুলো আবার বড় বড় ইবাদা আমরা ইফতার করি সাহারি খাই রোজা রাখি আমরা কোরআন তেলাওয়াত করি তারাবি পড়ি ইত্যাদি এত কিছুর পরে যখন আমরা নানা ধরনের পরিশ্রম করি এবং ইবাদত করি তারপরে এক মাস পরে যখন ইবাদত আসে সেটি আমাদের কাছে বড় উপলক্ষ হয়ে যায় এই ঈদ যে খুশির তার কিন্তু একটা নিজেই বলছেন এবং দেখলেন যে আমার সামনে দুটো ছোট্ট মেয়ে গান করছে তখন তিনি শোলেন এবং অন্যদিকে মুখ ফিরিয়ে বিশ্রাম করতে লাগলেন নিষেধ করলেন না এটা চলছিল ইতিমধ্যে আবাদ আল্লাহ তালা আসলেন এবং এসে তিনি একটা ধমক লাগালেন এ কি নবী সাল্লাসমের কাছে গানবাজনা হচ্ছে শয়তানের কাজটা কেন হচ্ছে তিনি আবরাদি আল্লাহ তাল্লাহদিকে ফিরলেন এবং ফিরে বললেন এদেরকে এটা করতে দাও এরপর আবার যখন কিছুক্ষণ পর রাসুলসল্লা অন্যদিকে পাশ ফিরে শোনেন আবু বকর আল্লাহ তাল তাদেরকে ইসারা দিলেন ওর এবার এখানে যে জিনিসটা ঈদের দিন কিছু এটা নিষিদ্ধ নয় এটা আমরা জানলাম আরেকবার এটিও বুহারে মুসলিম হাদিসের মধ্যে এসেছে যে এক হাবসি তিনি ঈদের দিনে একটু আনন্দ উল্লাস করছিলেন হয়তো একটু নাচ কিংবা উল্লাস ইত্যাদি এগুলো তার থেকে প্রকাশ হচ্ছিল তখন তার চারপাশে ছিল বেশ কিছু ছোট ছেলেমেয়েরা নবী সাল্লাম সরগোল শুনে তিনি একটু দানিয়ে উঁকি দিয়ে দেখলেন যে এই কারবারটা হচ্ছে তখন আয়শাকে ডাকলেন আয়শা দেখে যাও কি হচ্ছে আয়শা তখন তার পেছনে উঠে উঁকে দিয়ে তিনিও দেখলেন অর্থাৎ নবী সাল্লা সাল্লাম স্বয়ং তার উপস্থিতিতে নিজে তো দেখলেনই আয়সাকেও দেখার জন্য উদ্বুদ্ধ করলেন এবং পারমিশন দিলেন এতে বোঝা যায় যে ঈদের দিনের এই খুশি এই উল্লাস এটা শরীয় সম্মত এবং শরিয়া মুসলিম উম্মার সব শ্রেণীর মানুষকে এদিন উল্লাস করার অনুমতি দিয়েছে কিন্তু এই উল্লাস করতে গিয়ে এই উল্লাস করাটাকে বা আনন্দমুখর থাকাটাকেই ঈদের প্রধানতম क्या हिसाब से निर्धारण प्रधान देखी ईद मूल मक ईर मूल फोकस पॉइंट ईद हाद सब बड़ प्रमाण हम ईद आनंद शुरू है सलतुल्ला ईद दिए दो ईद मध्य ईद उल फितर और ईद उल अब्हाटो ईदर मध्य सलात ईद दिए আমাদের আমল শুরু করছি এবং ঈদ আমরা লক্ষ্য করছি ফজরের পরেই সূর্য উঠা পর্যন্ত আমরা অপেক্ষা করি এবং সহি হাদিসের মধ্যে এসেছে যে এটা দাউদের মধ্যে এসেছে যখন সূর্যের সূর্যটা দিগন্তের রেখা থেকে প্রায় এক বর্ষা পরিমাণ অর্থাৎ কিছু দূর উপরে উঠবে তখনই ঈদের সালাতের রক্ত হয়ে যায় এবং একাধিক সাহাবি তারা বর্ণনা করেছেন যেমন আবদুল্লাহ বিন বুসর রাদে আল্লাহ তিনি বলছেন যে রাসুল সাল্লা সাল্লাম সাথে আমি সালাত আদায় করেছি এবং তিনি সালাতদ্দোহার একদম প্রথম সময়ে ঈদের সালাদ পড়েছেন তার মানে হচ্ছে আজকে যদি আমরা ধরে নেই এবছর আমাদের সূর্য উঠবে পাঁচটার একটু আগে তখন ছয়টা সাড়ে ছয়টা এই সময় থেকেই সালাত ঈদ পড়া যাবে এরপরেও পড়া যাবে কেউ যদি সাতটা সাড়ে সাতটা আটটা পড়তে পারেন তবে এই সময়ের মধ্যে ফেলাটাই ভালো কোন কোন সমাজে একাধিক জামাত করা হয় যাতে করে কিছু লোকের মিস হলে অন্য লোকরা সেটা পায় এতে কোন নিষেধাজ্ঞা আসেনি তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি যে সালাতুল ঈদ দিয়ে আমরা শুরু করছি তার মানে হচ্ছে যাতে ইবাদতের এই যে একটা প্রস্তুতি এবং ইবাদতের যে মানসিকতা সেটা আমাদের থেকে লোপ না পায় আমরা সারা দিন যেন মনে রাখি আল্লাহ থেকে একটা উপহার অতএব ইবাদতের যে পরিবেশ যে সৌন্দর্য সেটি নিজের মধ্যে রাখতে হবে এবং যতটুকু পারমিট করে শরিয়া যতটুকু পারমিট করে ততটুকু আনন্দ উল্লাস আমরা করব এর বাইরে আমরা যাব না প্রিয়দর্শক ঈদের দিনের সাথে আমাদের বেশ কিছু বিধান জড়িত রয়েছে আমরা যদি সেটা জেনে নেই তাহলে আমরা ঈদকে আরো অর্থবহ করতে পারব এবং ঈদকে শুধুমাত্র মুসলমানের একটা রিচুয়াল বা আনুষ্ঠানিকতা সর্বস্ব অনুষ্ঠানে যেন তোমরা আল্লাহ তোমাদেরকে হেদায়ত দিয়েছেন সেই কারণে তোমরা আল্লাহ তকবীর এবং মহত্ব ঘোষণা করো এবং যাতে তোমরা শকুরগুজার হও এই যে সোরা একশো পঁচাশি আয়তা আল্লাহ এই ঘোষণাটি দিয়েছেন সেখানে তাকবীরের কথা বলা হয়েছে আর তাকবীরের ক্ষেত্রে আমরা রাসুল সাল্লাহ সাল্লাম এবং সাহাবাদের বিরাট সন্না দেখি তারা শেষ রোজার দিন যখন সূর্য অস্ত যায় তখন থেকে ত্যাকবির শুরু করতেন এবং সালাতির আর যারা আগে গিয়ে বসে থাকবে তারা সেখানে গিয়ে ত্যাগবীর পড়তে কোন অসুবিধা নেই অর্থাৎ সালাত ঈদ কায়েম হওয়ার আগ পর্যন্ত ত্যাগবীর চলতে থাকবে আর এই ত্যাকবিরটা হচ্ছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহবর এই তাকবিদ যত বেশি পরিমাণে দেয়া যায় তবে খেয়াল রাখতে হবে এটাকে সবাই মিলে একই তাল কিনে একই সুরে দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এটা সন্ধ্যার মধ্যে আসেনি প্রত্যেক ইন্ডিভিজুয়ালি ব্যক্তিগতভাবে নিজের মত করে পড়বেন ছেলেরা উচ্চাস মেয়েরা আস্তে পড়বেন মেয়েদের স্বরটা যেন পুরুষদের কাছে না যায় সেটা খেয়াল রাখবেন আর এই তাকবিদটা শুধুমাত্র এক জায়গায় অর্থাৎ ঘরে অথবা ঈদগাহে পড়বে তা নয় বরং প্রত্যেক জায়গায় পড়বে রাস্তায় পড়বে লোকালয়ে পড়বে বাজারে পড়বে বিভিন্ন জায়গায় এবং একাধিক সাহাবি থেকে বর্ণিত আছে তা তারা বাজারে গিয়ে জোরে জোরে ত্যাগবির দিতেন তাদের ত্যাগবির শুনে মানুষও ত্যাগবির দিত আজকে এই সুননাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আমাদের সমাজে সুননাটা নেই আমরা আশা করব যে আমাদের ভাইরা বোনেরা এই সুন্নাটাকে তারা পুনরুজ্জীবিত করবেন যেটা বলেছি ছেলেরা জোরে মেয়েরা খুবই নিম্নস্বরে ত্যাগবির দেবেন এটি হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে সালাত ঈদের প্রস্তুতি পর্ব রয়েছে ঈদে যাওয়ার আগেই ওই দিন যেহেতু ঈদ উল ইফতারের ঈদ ফেতর মানে ইফতার নাস্তায় করা অতএব ঈদের ঈদের সালাতে যাওয়ার আগেই তাকে রোজা ভেঙে ফেলতে হবে যেন এটা সে অভুক্ত না থাকে সে উপবাস না থাকে এই বিষয়টা নিশ্চিত করতে হবে সেটা সে সোয়াতঈদের আগে যদি ঈদগাহে গিয়ে ভাঙে অথবা বাসায় খেয়ে যায় কোন অসুবিধা নেই রাসুল সাল্লা তাই করেছিলেন তিনি খেজুর খেয়ে এদিন তার উপবাস উপবাসব্রত ভেঙে নিশ্চিত করেছেন যেটা ঈদ উল ফেতর তারপরে সোলাত ঈদে গিয়েছেন আর এই দিন সোলাতলা ঈদে যাওয়ার আগে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া গোসল করা সুগন্ধি ব্যবহার করা এটা সোনাহ সাল্লা করেছেন এবং এদিন যেহেতু একটা আনন্দ উল্লাসের দিন অতএব পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরা এটা উত্তম এটা জরুরি নয় যে তাকে কিনতেই হবে কিনতেই হবে এ একটা কালচার আমাদের সমাজে হয়ে গেছে বলে আজকে আমরা নতুন পোশাকের জন্য অনেক সময় পারিবারিক কলহের মধ্যে পড়ে যাই বাবা যা যিনি স্বল্প আয়ের তার উপর আমরা জোর দেই অথবা মানে এগুলো নিয়ে একটা না পারিবারিক অশান্তি তৈরি হয় যেটা উচিত নয় আমাদের স্বল্প তুষ্ট থাকা উচিত মা বাবার সামর্থ্যের দিকে দেখা উচিত এবং সেই অনুযায়ী আমাদের যদি এবছর নতুন পোশাক নাও হয় গত বছরের পোশাক তো আছে সেটাকে ধুয়ে স্ত্রী করে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি এটাই উত্তম ইসলাম এভাবেই শান্তিপূর্ণ জীবন জীবনযাপনের একটা পদ্ধতি আমাদেরকে বলে দিয়েছে তারপরে তেগবের দিতে দিতে যাওয়া এটা উত্তম এবং কারা যাবে ईर साल मेरा जरा हाई मध्य पिरियड जा सलाते सामिल हो सलाद के प्रत्यक्ष कर कल्याणगले जाते सब प्रत्यक्ष करते पुरुष महिला सबा দেখা যাচ্ছে অনেক মুসলিম সমাজে আমরা মেয়েদের জন্য কোন ব্যবস্থা রাখছি না শুধু ছেলেদের জন্য ব্যবস্থা রাখছি অথচ আজকে মেয়েরা ব্যাপকভাবে ছেলেদের কর্মক্ষেত্রে সব জায়গায় ঢুকে পড়েছে যেখানে অনেক জায়গায় সারিয়া অবজেকশন দিচ্ছেন যেমন একসাথে একই বিদ্যাপীঠে পড়াশোনা করা একই কর্মক্ষেত্রে ছেলে মেয়ে কাজ করা এখানে সারিয়াতের বারণ আছে তারপরেও সবাই একসাথে করছে কিন্তু এই ইবাদতের ক্ষেত্রে है, एक ही मस्जिद जगह सरिया से दिए क्या बार अनेक क्षेत्र मेरा निषेध करोटे सठीक नियदर्शक विशेषकर शहरगुल প্রচুর ভাবে আছে আলহামদুলিল্লাহ সেখানে আমরা মেয়েদেরকে যেন ঈদের সালাতে অংশগ্রহণ করতে উদ্বুদ্ধ করি এবং তাদের জন্য আলাদা প্যান্ডেল করি কারণ এ করলে একটু ভালো হয় মেয়েদের জন্য আলাদা প্যান্ডেল অথবা বড় মসজিদ যেমন বায়তুল মক্কর মসজিদ কিংবা এরকম যে মসজিদগুলো আছে সেখানে মেয়েদের জন্য আলাদা পেছনে কোন একটা জায়গায় জায়গা নির্ধারণ করা যাতে মেয়েরাও খোদ বাসুনতে পারে ঈদের সালাতের আনন্দে শরিক হতে পারে ঈদের সালাতের কল্যাণ এবং দোয়া থেকে তারা উপকৃত হতে পার ব্যবস্থা করতে হবে কারণ রাসুলসাল্লাহাম বলেছেন ইন্নামান রিজায়াল যে মেয়েরা হচ্ছে মেরা হচ্ছে অতএব তাদেরকে বঞ্চিত করা যাবে না আরেকটি সুন্দর আছে ঈদগাহে যাওয়ার পথে সেটি হচ্ছে হেঁটে যাওয়া এবং আরেকটি শূন্য আছে সেটি হচ্ছে এক রাস্তায় গিয়ে অন্য রাস্তায় ফিরে আসা যারা হেঁটে যেতে পারবেন না অনেক দূরে হয়তো কোন ঈদগাহে যাবেন তারা গাড়িতে যেতে পারবেন গাড়িতে যাওয়াটা এখানে বারো নয় তবে অবশ্যই যারা হেঁটে যাবেন তারা বেশি সবাব পাবেন আরেকটি বিষয় আমরা যেহেতু ঈদের উপর আলোচনা করছি এ সময় করণীয় সেটি হচ্ছে জাকাত উল ফেতের আদায় করে ফেলা সলাতুল ঈদের আগেই আমরা একটা পর্বে জাকাতুল ফেতের উপর বিস্তারিত আলোচনা করেছি কখন দিবে কিভাবে দিবে কি দিবে ইত্যাদি সব আলোচনা সেখানে আমরা করেছি কিন্তু আজকে শুধু এতটুকু আমরা স্মরণ করিয়ে দেব যে শেষ রোজার সূর্য অস্ত যাওয়ার পরেই জাকাতুল ফেতের বা যেটাকে আমরা ফিতরা বলে ওয়াজিব হয় এবং সেটা সদাতঈদের আগে আদায় করতে হয় তারপরে আদায় করলে সেটা আর জাকাতুল ফেতের হিসাবে আদায় হয় না যেহেতু ইবনে আব্বাস রদি আলাহ তাল্লাহ আনহুর হাদিসে সেভাবেই সেটি বর্ণনা করা হয়েছে তাহলে আমরা এটা নিশ্চিত করব তবে আমরা রদি আল্লাহ তাল্লাহ আনহুর হাদিস থেকে জানি যে সাহাবাইকে রাম এই জাকাতুল ফেতের ওয়াজিব হওয়ার একদিন বা দিন আগেও তারা দিতেন তার মানে হচ্ছে যদি তিরিশটা রোজা কমপ্লিট হয় তাহলে আঠাশ তারিখ থেকে দেওয়া যাবে আর উনত্রিশটা রোজা হলে সাতাশ তারিখ থেকে দেওয়া যাবে সেক্ষেত্রে অনেকে যদি বলেন যে এবছর তিরিশটা হবে কি হবে আমরা তো জানি না তাহলে আঠাশ তারিখের আগে না দেওয়াই ভালো এবং আমরা বলেছি যে মূল্য দেওয়ার চাইতে বস্তু দেওয়া এটাই হচ্ছে হাদিসের মূল্য দেওয়ার বিষয়টি কোন কোন ওলামার এটা ইজতেহাদ এবং গবেষণা এটা তারা গবেষণা করে দেখেছেন যে তাদের মতে মূল্য দিলে মানুষের বেশি উপকার হয় এটা তাদের অভিমত কিন্তু আমরা সকল হাদিসগুলোতে দেখেছি যে সেখানে একশর পরিমাণ খাদ্য দেওয়া একশ এবং মদিনার শু কেজি চল্লিশ গ্রাম থেকে আরম্ভ করে পৌনে তিন কেজি পর্যন্ত সৌদি আরবের বর্তমান স্কলারদের মধ্যে এই মতভেদগুলো আছে কেউ বলেছেন দুই কেজি চল্লিশ গ্রাম কেউ বলেছেন আড়াই কেজি কেউ বলেছেন পনেরো তিন কেজি যাই হোক যেটাতে আমরা কনভিনসড হই সে পরিমাণ আমরা গরিবদের কাছে আর বাকি সারা দিন যদি আমরা অন্যদের সাথে দেখা সাক্ষাৎ করি আনন্দ উল্লাস করি মুবাহ পন্থায় পারমিটেড পন্থা জাহেজ পন্থা কোনো অসুবিধা নেই তবে আমরা সম্ভাষণ বিনিময়ের সময় যেটা আমাদের জন্য সন্ন্যত বলা সেটা হচ্ছে তাকাব আল্লাহ মিন্ অমিন খুব সিয়ামগুলো ভালো কাজগুলো কবুল করুন এটা সাহাবাই এক অন্য সাথে সম্ভাষণ করতেন এর বাইরে যদি কেউ হয়তো নিজের থেকে বাড়ান সেটা নিষিদ্ধ কিন্তু নয় কিন্তু সেটাকে যদি কেউ রেওয়াজ হিসেবে গ্রহণ করেন যে আরেকটা সম্বাসন তৈরি করে সেটা সবার মধ্যে ছড়িয়ে দিলেন তাহলে সেটা আমাদের জন্য ঠিক হবে না আর আমাদের জন্য সবচেয়ে উত্তম হচ্ছে সুন্নাকে ফলো করা এবং সুন্নার মধ্যেই সে অর্ধ থাকা কারণ এই দোয়াটা সবচেয়ে উত্তম যে তাকাবাউল্লাহ মিন্না অমিন কোম আল্লাহ আমাদের এবং আপনাদের কবুল করুন আচ্ছা যে বিষয়গুলো আমাদের ঈদের দিনে খেয়াল রাখতে হবে যেন আমরা সেগুলোতে জড়িয়ে না পড়ি সেটি হচ্ছে আনন্দ উল্লাস করতে গিয়ে যেন হারামের মধ্যে সম্পৃক্ত না হই হারামের মধ্যে আছে যেমন গান বাজনা বাদ্য নাচ ইত্যাদি ডেস্কো বা ক্লাবে গিয়ে যে সমস্ত বিষয়গুলো হয়ে থাকে অথবা হারাম কোনো কিছু ভক্ষণ করা অথবা আরেকটা জিনিস ঈদকে উপলক্ষ্য করে যেন অপব্যয় আমরা না করি এবং ঈদকে উপলক্ষ করে আমাদের যে পোশাক আমাদের যে অন্যান্য বিষয়গুলো সেক্ষেত্রে জন্য আমরা অমুসলিম কালচারকে ফলো না করি আমরা অনেক সময় দেখি আমাদের মেয়েরা हिन्दू पोशागुल प्राधान्य दिखे अथवा मुस्लिम जरा सेलिब्रिटी आज पोशाक करी केंद्र व्यस्त हो पड़े खूब सतर्कतारे ख्याल रखते इसलम पोशा का हंड्रेड पार्सेंट ठीक कर दे क्योंकि मूल नीतिगुल पोशा मत होते এবং ছেলেদের পোশাক মেয়েদের মতো হতে পারবে না মেয়েদের পোশাক ছেলেদের মতো হতে পারবে না এবং সেটা খুব সংকীর্ণ হতে পারবে না ইত্যাদি কিছু মিলিয়ে ইসলামের দৃষ্টিভঙ্গিতে সুন্দর পোশাক আমাদেরকে করতে হবে আমাদের নয় সারা বিশ্বের সমস্ত মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে হবে আজকে যে সময় যে আমরা অবস্থান করছি সেখানে অনেক দুস্থ আছে অনেক অসুস্থ আছে অনেক অভাবী মানুষ আছে এদের কথা ঈদের দিন যেন আমরা না ভুলে যাই আমাদের যে সমস্ত মুসলিম ভাইরা বোনেরা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে তাদের জন্য আমাদের দোয়া করা উচিত আল্লাহ তাদেরকে যেন শান্তি দেন সমগ্র মানবতাকে আল্লাহ যেন হেদায় দান করেন সমগ্র মানবতা যেন আজকে কোরআন সন্ন্যার দিকে চলে আসে সেজন্য দোয়া করা উচিত আর যারা অসুস্থ তাদের জন্য দোয়া করা উচিত যারা অভাবী আলোচনা তাদের অভাব মোচন করে দেন আর যদি সম্ভব হয় ঈদের দিনের একটা সময় যদি আমরা নির্ধারণ করতে পারি যে হসপিটালগুলোতে একটু ঘুরে দেখবেন কিংবা বিভিন্ন জায়গায় যেখানে দুস্থ মানুষ আছে তাদের বস্তিগুলোতে একটু ঘুরে দেখব আর তাদেরকে কিছু হলেও উপহার দেওয়া একটু হাসি একটা ফুল একটু কিছু টাকা অথবা অন্য কিছু যদি দেওয়া যায় তাহলে আমাদের সত্যিকারের অর্থবহ হবে আমাদের ঈদ আসুন ঈদের সেই মহান শিক্ষাকে আমরা ধারণ করি সবার মাঝে ছড়িয়ে দেই ভালোবাসা শ্রদ্ধা মমতা এর ভিত্তিতে আমরা আমাদের জাতিকে চরিত্রকে গঠন করি আমাদের সকল আত্মীয়তার বন্ধন আমরা অটুট রাখি আর যারা আত্মীয় নয় তাদেরকেও আত্মার একটা বন্ধনে আমরা আবদ্ধ করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন শেষে একটি আয়াত বলব আয়াত যেখানে আল্লাহ তালা বলেছেন আল্লাহর অনুগ্রহে এবং তার রাহমত এবং সন্তুষ্ট থাকা উচিত খুশি হওয়া উচিত তারা যা জমা করছে তাদের চাইতে এখানে আসলে আল্লাহ অনুগ্রহ এবং রহমতের কথা তিন স্মরণ করিয়ে দিচ্ছেন আল্লাহর যে অনুগ্রহ আজকে ঈদ স্বরূপ আমরা পেয়েছি সেটাকে আমরা স্মরণ করি সেরা দ্বারা আমরা খুশি হই এই খুশি সারা বিশ্বের কাছে ছড়িয়ে দিই আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন প্রিয় দর্শক এবারের ঈদ উপলক্ষ্যে আপনাদের সবার জীবনে শান্তি আসুক সুখ আসুক শ্রদ্ধা মমতা ভালোবাসা জয় হোক সে কামনা করছি সবাইকে ঈদ মোবারক ভালো থাকুন সুস্থ থাকুন ওসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত